দেখবেন একটা পেশা রূপে স্থান পেয়েছে অনেক সমাজে বা অনেক জায়গাতে পরিবেশে আপনি দেখবেন সেখানে ভিক্ষুকের সংখ্যা অনেক লাইন দিয়ে ভিক্ষক নজরে পড়ে এবং এমন ভিক্ষুক নজরে পড়ে যার জন্য ভিক্ষা করা যায়জ নয় ইসলামে আসলেই ভিক্ষা করে খাওয়া যায়জ নয় সেটাই আজকে বলবো ভিক্ষাভিত্তি ইসলাম পছন্দ করে না ইসলাম কর্ম করাকে পছন্দ করে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 রাসুল্লাহলামের কাছে একদা নয় আট অথবা সাত ব্যক্তি বসেছিলাম হাদিসা আহদিম রাসুল্লাহ আমরা এই নতুন ভাবেই বায়াত করেছিলাম ফাকুলনা কাতুল আল্লাহ আমরা বললাম আমরা তো আপনার হাতে বায়াত করেছি ইয়া রাসুল আল্লাহ আপনার হাতে আমরা বায়াত করেছি সোমাকাল আল্লাহবাউন রসুল আল্লাহ তোমরা কি আল্লাহ রসুলের হাতে করবে না তো আপনার হাতে আল্লাহ রসুলের হাতে বায়াত করবে না কবার হলো তিনবার আমরা আমাদের হাত আবার বাড়িয়ে দিলাম যখন আল্লাহ রসুল বারবার বলছেন বায়াত আগে করেছে একবার তাও আবার আমরা এই যে সাতজন কিংবা আটজন কিংবা নয়জন লোক আবার হাত বাড়িয়ে দিলাম করতে চাচ্ছি কুবিআ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছু কে করবে না কোনো কিছু কে করবে না মরা মানুষ না জ্যান্ত মানুষ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 কলমটা দেন তো মানুষের কাছে চাওয়া হয় এটা চাওয়া প্রার্থনা আপনার কাছে আবেদন করলাম করলাম এটা এক চাওয়া কিন্তু এই চাওয়া কোন ক্ষতিকর না চাওয়া হচ্ছে কি পাঁচটা টাকা দাও এই যে চাওয়া চাওয়া আর ওই এক না সাহাবারা বললেন যে মানুষের কাছে কিছু চাইবে না তো কিছুর মধ্যে এটাও যে আমার চাবুকটা হাত থেকে পড়ে গেছে অতএব এটাও আমি চাইবো না যে কেউ আমাকে তুলে দেখ নিজের খেদমত নিজে কোনো নামো তারা ঘোড়া থেকে নামতেন উঠে থেকে নামতেন নিজে নেমে চাবুকটা নিয়ে তারপরে উঠতেন আল্লাহ আক পরে হচ্ছে আনুগত্য একে কি বলা হয় আনুগত্য আমরা তো অনেক সময় আনুগত্য করি বুঝি মানে এরকম চলবে চলো সৈন্যত্ব না পড়লেও চলবে না করলেও হবে ফরজটা হ্যাঁ তাহলে করতে হবে অনেক সময় সৈন্য পালন করতেও আমরা কি করি গড়ি গড়িমসি করি কিন্তু আনুগত্য দেখুন রসুল্লাহ সাহেব নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে জুতো খুলে দিলেন জুতো পরে নামাজ পড়া যায় যে না যায় পবিত্র হলে যায় তা বলে কি আপনি মসজিদে ঢুকে কার্পেটের ওপর জুতো পরে যাবেন তা না তা বাইরে কোনো জায়গাতে আর আল্লাহনবীর যুগে তো মসজিদ কেমন ছিল টাইল লাগানো ছিল তাই না আল্লাহনবীর যুগে টাইল ছিল সিমেন্টের মেঝেই ছিল না কাকড়ের ওপরে নামাজ পড়ত সেক্ষেত্রে জুতো পরে যদি নামাজ পড়ে সমস্যা নেই রাসুল্লাহ সাল্লাম জুতো পরে নামাজ পড়ছিল সাহাবারাও জুতো পরে পড়ছিলেন এমন সময়ে নামাজের মাঝখানে রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম জুতো খুলে ফেললেন তাদেরকে সাহাবারাও নিজে যে জুতো খুলে ফেললেন নামাজের পরে রাসুল্লাহ বললেন কি ব্যাপার আমি আমার জুতো খুলে ফেললাম তো তোমরাও তোমাদের জুতো খুলে ফেললে কেন বললেন ইয়া রাসুল আল্লাহ যখন আপনাকে দেখলাম আপনি আপনার জুতো খুলে ফেলেছেন তাই আমরাও আমাদের জুতো খুলে ফেলে দেখছেন কোন কারণ কোন কারণ কি কারণে এসব না কেন এসব প্রশ্ন নেই বিনা প্রশ্নে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে খালাস ইয়াই ভাল্লা আতি উল্লাহ আতি রাসুল রাসুলের আনুগত্য করো জুতো আপনাকে খুলতে দেখলাম আমরাও খুলে ফেললাম রসুল্লাহ আসাল আসাল্লাম বললেন যে আমি জুতো খুলে ফেলেছিলাম যেহেতু জিবরিল আমাকে খবর দিলেন যে আমার জুতোই ময়লা লেগে আছে তোমাদের না খুললেও চলতো কিন্তু না এখানে আনুগত্যের একটা নমুনা দেখুন তো এখানে বলা হলো মানুষের কাছে চাইবে না মানুষের কাছে চাইবে না বলতে উদ্দেশ্য এই যে কারো কাছে ভিক্ষা করবে না কিন্তু তারা বুঝলেন যে ভিক্ষাসহ যে কোনো জিনিস কোনোভাবেই কারো কাছে চাইবে না আপনি দেখবেন কোনো মানুষের কাছে যদি কিছু না চান তাতে মানুষ কী থাকে আপনার প্রতি কী থাকে লোকটা ভালো ওই যে একজন ছাত্র তার শিক্ষককে বললো আর কি আমাকে মানুষের বড় প্রেশান করে মানুষের বড় প্রেশান করে তো শিখিয়ে দিলেন তাকে তাকে শিখিয়ে দিলেন ধর ইন্ডিনা দিয়ে দিও দেখবে আর আসবে না হ্যাঁ আর পরিশ্রম করবে না একবার যদি মানুষ চায় চাইলে পরে বিরক্ত হয় মানুষের কাছে চাইলে পরে মানুষ বিরক্ত হয় এই জন্যে মানুষের কাছে কিছু চাইবে না এটা আল্লাহ রসুল আসলামের নির্দেশ ছিল সাহাবারা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই চাবুক হাত থেকে পড়ে গেলে কাউকে উঠিয়ে দিতে নির্দেশ বা আদেশ না দিয়ে নিজে নেমে উঠিয়ে নিতেন আবু জর রাজি আল্লাহ বলছেন আউসানি ই খালিল ইসলি আসাল্লাম আমার খালিল মাশাল খালিল মানে বন্ধু কেমন বন্ধু সাদিকের থেকেও পরে খালিল অন্তরঙ্গ বন্ধু এই বন্ধুত্ব করা অনেক রকমের আছে না বন্ধুর তো অনেক রকমের তার মধ্যে এ বন্ধু কেমন খালিল অন্তরঙ্গ বন্ধু আমাকে সাতটা বিষয়ে উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন নম্বর এক হবাকিন মানুষদেরকে দুর্বল মানুষদেরকে ভালোবাসবে গরিব মানুষদেরকে ভালোবাসবে তুমি গরিব হও অথবা বড় লোক হও ধনী হলে বেশি উত্তম তুমি গরিবকে ভালোবাসবে আল্লাহ আকবর গরিবের মহাব্বত রসুল্লাহাম ও পছন্দ করতেন যে আল্লাহ তুমি আমাকে মিষ্কিন অবস্থায় রাখো মিষ্কিনদের সঙ্গে হাসর করো তার মানে এই নয় আমি যেন গরিব হই আমার যেন খেতে না জুটে তা না উদ্দেশ্য তা না উদ্দেশ্য কি যে দুর্বল শ্রেণীর মানুষদের কাছে থাকলে হৃদয় নরম হয় হৃদয়ে বিনয় আসে আর বিনয় মানুষকে প্রভাবশীল করে মানুষকে সুচরিত্রবান করে সমাজের মাঝে সে চরিত্রবান রূপে প্রকাশ লাভ করে প্রথম কি। ওয়া আন আদনুয় হোম তাদের কাছাকাছি থাকবো মিসকিনদের কাছাকাছি থাকবো ওয়া আন আনজুরাই আর আমি যেন ওপরওয়ালার দিকে না তাকাই আমার থেকে যে নিচে আছে তার দিকে তাকাই আমার থেকে যে নিচে দুটো দিক আছে দুনিয়ার দিক আর দিনের দিক দিনের দিকে যে আপনার থেকে ওপরে আছে তার দিকে তাকানো উচিত ভালো কাজে প্রতিযোগিতা করা তাই না ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে ও পেরেছে আমি পারবো ও এতটা করেছে আমি তার থেকে বেশি করব। কিন্তু দুনিয়ার দিক থেকে ওপরের দিকে তাকানো উচিত না এর পাঁচখানা বাড়ি হয়ে গেল পাঁচখানা গাড়ি হয়ে গেল আমার কখন হবে তাহলে আপনি কষ্ট পাবেন কোনো দিনই সুখ পাবেন না ওই চিন্তা করতে করতে আপনি সুখ পাবেন না কিন্তু নিচের দিকে যদি তাকান যে আপনার থেকে যারা নিচে আপনি তো তিন তিনবেলা ঠিকমতো খেতে পান কিন্তু আমার অমক ভাই কি আমার অমোক প্রতিবেশী বেলা খাবারও জোটে না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার যদি একটা হাত নষ্ট হয়ে যায় তো অমকে দুটো হাত নষ্ট হয়ে আছে আমার যদি পা নষ্ট হয় কিংবা আমার যদি পায়ে জুতো না জোটে অমকে তো পাই নেই এইভাবে নিচের দিকে যদি তাকান তাহলে আপনি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না বরং মনে শান্তি পাবেন মনে শান্ত পাবেন ফলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে না আপনার জীবনটা মানে ওই ছটফটময় যে ওই নাই নাই চাই চাই খাই খাই এই যে একটা ভাব এটা থাকবে না যখন নাই নাই চাই ছাই এসে থাকবে না তখন দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি এসেছে আপনি চান না অল্প তুষ্ট আপনি নিচের দিকে তাকান হলো কী ও আনজুরা এলামান হুয়া আসফালা মিন্ন আমি যেন আমার থেকে নিচুতবকার লোকের দিকে তাকাই ওয়ালা আনজুরা এলামান হুয়া ফাউকি আর আমার থেকে উপত্যবকার লোকের দিকে যেন না তাকাই ওয়ান আস এলা রাহিমি আমি যেন আমার আত্মীয়তার বন্ধন বজায় রাখি আমার রক্তের সম্পর্কে যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে চলি তুড়ে না চলি কি যদি আমি কিছু দিতেও না পারি তো কমসে কম কথাবার্তায় সালাম বলে এবং টেলিফোনেও সালাম দিয়ে যেন তার সঙ্গে যোগাযোগ রাখি প্রিয় দর্শক মণ্ডলী বিরতির পর আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন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 सम्पर् की, की छे जानून जोगे लेंदेन প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে Witness Dr. Zakir Naik in a battle of words. Look at Shammukh Shammure, Prati Riosh Potibar, Rath Notay, Aap Puno Shamprachar, Shakal Chai Dosh Taye Bangla Deshe. Peace Muhammad Sallallahu Alaihi Wasallam Erh Moni Mukhtar. Shuhayb Bin Sinan Ar Rumid Radiyallahu Anhu Balin. রসুল্লা সাল্লা বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র বৈশিষ্ট্য তার স্বচ্ছতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার ওপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম চতুর্থ খণ্ড মন গড়ানো অধ্যায় হাদিস সংখ্যা সাত একশো এই আধুনিক সভ্যতায় আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম বিরতির পর রাসুল্লাহ সাল্লা ওসিয়ত করেছিলেন আবু জার রাজে আল্লাহকে সাতটি বিষয়ে তিনি সেই কথাই বলছিলেন যে আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে বলেছেন আমি যেন আমার নিকট আত্মীয়র সঙ্গে আমার রক্ত সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আমি বন্ধন বজায় রেখে চলি তাদের সঙ্গে আত্মীয়তা বজায় রেখে চলি যদিও তারা আমার প্রতি জুলুম করে ও আইনজাফা আনি তার মানে আপনার সঙ্গে যখন আত্মীয় ভালো ব্যবহার করবে আপনি ভালো ব্যবহার করবে এটা তো স্বাভাবিক কিন্তু তখনই হচ্ছে মুশকিল যখন আপনার আত্মীয় আপনার সঙ্গে ভালো ব্যবহার রাখতে চায় না আর আপনি চেষ্টা করছেন আপনি তার সঙ্গে ভালো ব্যবহার রেখে যাবেন এই জন্য অন্য হাদিসের রাসুল্লাহ বলছেন সিলমান কাতাক তুমি তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখো যে তোমার সঙ্গে ছিন্ন করতে চাচ্ছে যে তোমার সঙ্গে বজায় রাখতে চাচ্ছে তার সঙ্গে বজায় রাখা তো সহজ এটা তো কোনো কৃতিত্ব না কৃতিত্ব হল তোমার সঙ্গে যে বজায় রাখতে চায় না তুমি তার সঙ্গে বজায় রাখো সেটা খুব কঠিন হলেও তাতে সবের কাজ আপনি চাচ্ছেন যে যাতে করে আমাদের এই বন্ধন ছিন্ন না হয় যদিও অপরপক্ষ চাচ্ছে এবারে দোষ নির্দোষ কোন সময় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যায় কোন সময় যায় না এসব বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা এটাও ইমানের দাবি এখন আপনি আপনার আত্মীয়কে কেন ভালোবাসেন না কেন ছিন্ন রেখেছেন সেসব ভিতরের খবর থাক আমভাবে জেনে রাখতে হবে যে আপনার যে আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে আপনি তার সঙ্গে বজায় করার চেষ্টা করবেন এটা হচ্ছে কার ওসিয়ত মোহাম্মদ রসুল্লা ওসিয়ত আবুারের জন্য আন ওয়ালা আমি যেন বেশি বেশি করে কি পড়ি লা ওয়ালা ইল্লা কৌল্লা জান্নাতের একটা ভান্ডার লা হাউলা ওয়ালাহোয়া এর মধ্যে কি আছে এর মানে কি লাউলা আল্লাহ নেই ভালো কাজ করারও শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর তৌফিক ছাড়া সত্যি তো আল্লাহ তৌফিক না দিলে আপনি পাপ বর্জন করতে পারেন না আল্লাহ তৌফিক না দিলে আপনি ভালো কাজ করতে পারেন না ওই যে তারা নামাজে আসে না কিন্তু যারা আল্লাহ তৌফিক পায় এবং যারা কামনা করে তারা ঠিক তৌফিক পেয়ে মসজিদে এসে নামাজ পড়ে মহাজ্জেনের আহ্বানে দেয় আর যারা তৌফিক পায় না আল্লাহ তৌফিক পাওয়া কঠিন না কিন্তু আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় চেষ্টা করলেই পাওয়া যায় কিন্তু এটা বড় নিয়ামত যে আল্লাহ তৌফিক পেয়েছে রসুল্লা সাল্লাম বলছেন তুমি বেশি কি পাঠ করবে আর আমি যেন হক কথা বলি যদিও তা তিক্ত হয় তিক্ত হলেও যেন আমি হক কথা বলি ও আল্লাহ আর। আল্লাহর ব্যাপারে যেন আমাকে কোন নিন্দাকারীর নিন্দা বাধা না দেয় আল্লাহর ব্যাপারে বলবো হক কথা বলবো তাতে যেন কোনো নিন্দুকের নিন্দা যে হক বলবো লোকে আমাকে খারাপ বলবে হক বলবো আমার সমাজ আমাকে খারাপ বলবে হক বলবো আমার পরিবার আমাকে খারাপ বলবে হক বলবো আমার দেশ আমাকে খারাপ বলবে হক বলবো আমার মালিক বা আমার ম্যানেজার আমাকে খারাপ বলবে বিভিন্ন এক এক মানুষের এক এক রকমের বাধা থাকে হক বলতে হক বলবো আমার গদি চলে যাবে আল থাকবে না তাই হক কেউ গাম তুন্নাস অহংকার হচ্ছে যে হক প্রত্যাখ্যান করে হক জানা সত্ত্বেও হক কে মেনে নেয় না আর গাম মানুষকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা সুতরাং হক বলতে যেন কোনো নিন্দুকের নিন্দা আপনাকে বাধা না দেয় হক কথা বলবেন তবে হ্যাঁ হক কথা বলারও আবার সীমা আছে তার নিয়ম আছে তার হিকমত আছে এ নয় বলে ফেললেন হক কথা বললেই অনেক সময় কি হয় অশ্লীল হয়ে যায় অনেক সময়ে স্পষ্ট কথা কষ্ট নেই ঠিকই কিন্তু স্পষ্ট কথা বললে কি হয়ে যায় অশ্লীল হয়ে যায় সেটা না অশ্লীল করে বলবেন না কর্কশ করে বলবেন না শ্রুতি কোটু করে বলবেন না কারো মনে আঘাত লাগে এমন করে বলবেন না কিন্তু এমনভাবে বলবেন যেন হক আপনি বলছেন অথচ বজায় থাকে সাপও মরে আর সিপও না ভাঙে এই চেষ্টা করতে হবে হিকমত নিয়ে বলতে হবে হক এ নয় হক এলো মুখে বলে দিলাম বাস কিন্তু না সেটা কাজে লাগাতে হবে আপনার উদ্দেশ্য কি হকটা কাজে লাগে হক লোকে মেনে নেয় সেইভাবে আপনার হিকমতের সঙ্গে হক প্রয়োগ করতে হবে তবে হ্যাঁ হক কথা বলতে আপনার দ্বিধা থাকলে হবে না আর এমনও নয় যে হক কথা বললে যদি ফিত না হয় তো ফেতনা সৃষ্টি করাও যাবে না সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন দিক খেয়াল করে হক বলতে হবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করলে চলবে না আর শেষ কথা যেটা আমাদের বিষয়েই ভুক্ত সেটা হচ্ছে ওয়া আল্লাহ সাত নম্বর যে ওসিও ছিল আবুজার তুমি কোন মানুষের কাছে কিছু চেয়েও না যদি পারো যদি সক্ষম হও তাহলে কোন মানুষের কাছে কিছু চেও না না ঋণ চাও আর না ধার চাও আর না ভিক্ষা চাও আর না কোনো কিছু কোনোভাবেই কোনো প্রার্থনা করো না কোনো আবেদন জানাও না তুমি ভালো থাকবে সুতরাং কোন মানুষের কাছে না চাওয়া এটা হচ্ছে একটা সুন্দর জিনিস যার ফলে আপনি মানুষের কাছে ভালো থাকবেন মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে মানুষ আপনাকে খারাপ জানে যেভাবে আমার কাছে চাইলো হ্যাঁ মিসকিন ফকিরদের দান দেওয়া বা কিছু দেওয়া কাজ কিন্তু বর্তমানে কিছু ফকির মিসকিন দেখা যাচ্ছে যারা এটাকে ব্যবসাভিত্তিকভাবে চাইছে এক্ষেত্রে শরীয়তের নিয়ম কি যে সমস্ত মিসকিন বা ফকির আপনার দরজায় আসে যদি বুঝতে পারেন সে একজন ব্যবসায়ী সে একজন ব্যবসায়ী তার মানে সে এই পেশাকে নিজের পেশা বানিয়ে নিয়েছে এবং মাধ্যমে লোকের মাল ভক্ষণ করছে অথচ সে কর্মট সে সক্ষম উপার্জনশীল হতে পারে যদি সে উপার্জন করে যে কোনো কাজ করে খেতে পারে তাহলে প্রথমত আপনি তাকে জাকাত দেবেন না আপনার জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না দ্বিতীয়ত তাকে নসিহত করুন ভাই তোমার ভালো স্বাস্থ্য রয়েছে ভালো শরীর রয়েছে তোমার জন্য জায়জ নয় চেয়ে খাওয়া তুমি কাজ করো কোনো একটা কাজ দেখো আর নম্বর তিন আপনি তাকে মানবিক খাতিরে আপনার নফল দান দিতে পারেন জাকাত থেকে না আপনি আপনার পকেট থেকে তাকে কিছু সহযোগিতা সাহায্য করতে পারেন তাতে আপনার স্বভাব হবে আর বাকি সে যদি আপনার এই নসিহত মেনে নিল হয়তোবা ওই টাকা নিয়ে সে নসিহত গ্রহণ করতে পারে তাহলে করতে পারে আপনি তাকে নসিহতের মাধ্যমে আপনি নফল সৎকা দেবেন ইনশাআল্লাহ এমন হতে পারে যে সে গ্রহণ করবে আমরা হয়তো পরবর্তীতে আলোচনায় আসতে পারে যে এক ব্যক্তিকে দান করতে বলা হলো সে দান করলো রাতে বেলায় দান করলো তো সকাল বেলায় জানতে পারলো যে এক ব্যবচারিণীকে দান করা হয়েছে তারপরে আবার দান করলো দেখবো এক বড়ো লোককে দান করা হয়েছে তারপরে আবার দান করলো তো বলা হলো কি চোরকে দান করা হয়েছে তখন এর ফায়সলা বলা হলো যে তোমার নিয়ত ভালো তোমার দান কবুল হয়ে গেছে অজান্তে তুমি দিয়েছিলে হয়তো বা ব্যবিচারে এই দান নিয়ে ব্যবিচার থেকে তোবা করবে সে শিক্ষা গ্রহণ করবে আর চোর এই দান নিয়ে হয়তোবা চোর চৌর্য বৃত্তি থেকে তোবা করবে আর বড়োলোক হয়তোবা এই দান নিয়ে শিক্ষা গ্রহণ করবে ফলে সেও দান করবে তো দান হয়ে যাবে যখন আপনার নিয়ত ভালো থাকবে যদিও জাকাত আপনি দেন আর ভাবেন যে জাকাতের হকদার আপনি নিয়ত ঠিক রেখে আপনি দিলে আপনার আদায় হয়ে যাবে কিন্তু যখন বুঝবেন যে এই হকদার না তখন এই যে বললাম তিনটে পয়েন্ট জানি এখন এটাকে হাতিয়ার করে আমাদের দেশের অনেকেই বলে যে আমাদের দেশের সরকার সুদকে বৈধ বলে ঘোষণা করেছে সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারি এটা আমার প্রথম প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন রয়েছে জেহার সম্পর্কে জেহার যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে অঙ্গ আমার মায়ের মতো তো এটা কি বলে হবে প্রথম প্রশ্ন হলো যে নেতার আনুগত্য করতে হবে আর নেতা বলছে যে সুদ হালাল অতএব যদি আমি সুদ খাই তাহলে আমার জন্য হালাল না এটা আনুগত্য না এটা আপনাকে তো আদেশ করছে না যে সুদ খেতে হবে সুদ খাও আর যদি আদেশ করে তাহলে যদি আদেশ করে তবুও তার আদেশ পালন করা যাবে না কারণ প্রথমে বলেছি বৈধ বিষয়ে বৈধ বিষয়ে যে জিনিস বৈধ সেই বিষয়ে যদি আদেশ করে তাহলে তার আনুগত্য করা জরুরি বা ফরজ আর যে জিনিস হারাম সেই বিষয়ে যদি আমাদেরকে আদেশ করে সুদ খাও যেমন স্বামী যদি বলে তুমি বেপর্দা হাও বাপ যদি বলে যাও মদ নিয়ে এসো এইসব আদেশ আমাদের জন্য পালন করা মোটেই জায়েজ না যায়জ হবে না দু নম্বর প্রশ্ন হল যেহার বলা হয় যখন বলা হবে যে তোমার পিঠ আমার মায়ের মতো উদ্দেশ্য হলো যে আমার মায়ের পিঠ যেমন হারাম তেমনি তুমি হারাম যদি এই নিয়তে বলে তোমার চেহারা হারাম বা তোমার দেহ হারাম তো একই পর্যায়ে ভুক্ত এমনকি যদি বলে যাও তুমি হারাম তুমি আমার মায়ের মতো হারাম তাতেও হারাম হয়ে যাবে যেহেতু নিয়ত কি আছে স্ত্রীকে হারাম করা তখন আপনি কাফারা না দেওয়া পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেন না ওই যে বলা হয়েছে রোজা রাখতে হবে একটা না পারলে পরে মিসকিন খাওয়াতে হবে ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে এটা জেহার বলে গণ্য হবে এমন বলা হয় মায়ের মতো না বোনের মতো তুমি আমার বোনের মতো বোন তো হারাম অত সেক্ষেত্রেও স্ত্রী হারাম হয়ে যাবে চল আল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ওয়াসাহবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত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 पवित्र विशुद्ध जीवन जापन करना छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेज और डिवर्सिंग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 জয়েন্ট ডক্টর জাকের নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়